السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وصل عليهم فإن صلاتك سكن لهم يقول عز بن قائل وأقيموا الصلاة وآتوا الزكاة يقول سبحانه إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب إلى آخر الآية সম্মানিত আজকের এই আসন্না কমপ্লেক্স বাংলাদেশ কর্তৃকে আয়োজিত ইফতার মাহফিলের এই আয়োজন উপস্থিত আমার সম্মানিত দীনী বায়ু বোনেরা শুরুতে আল্লাহাবুল আলমিনের অসংখ্য অগণিত শকর গুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজতবাল জাল অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে ইফতারের একেবারেই পূর্ব মুহূর্তে এই গুরুত্বপূর্ণ স্থানে সমবেত হওয়ার একত্রিত হওয়ার তফিক দিয়েছেন এজন্য আল্লাহ হাবুল আলমিনের শুক্রিয়ায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে সেটি হচ্ছে জাকাত নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য বলা হয়েছে আমরা জানি ইসলামের অন্যতম যে রোকণগুলো রয়েছে গুরুত্বপূর্ণ রোপণগুলোর একটি রোকন হচ্ছে মূলত জ্যাকাত যদিও আমরা এই জাকাতের গুরুত্বকে সত্যিকারভাবে যেভাবে বুঝার কথা ছিল সেভাবে আমরা বুঝতে পারিনি ফলে আপনি সবসময় শুনতে পাবেন বলা হয় তাকে কালেমা নামাজ রোজা হজ জাকাত কালেমা নামাজ রোজা হজ জাকাত মানে কালেমা হচ্ছে এক নম্বর নামাজ হচ্ছে দুই নম্বর রোজা হচ্ছে তিন নম্বর তারপরে হজ হচ্ছে চার নম্বর জাকাত হচ্ছে পাঁচ নম্বর ইসলামের পঞ্চম স্তম্ভ করে নিয়েছে বাংলা ভাষায় এই একটা সেন্টেন্সের মাধ্যমে একটা বক্তব্যের মাধ্যমে ফলে এবার রমজানের শুরুতেই জাকাত ম্যানেজমেন্ট একটা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একটা মানে সংস্থা রয়েছে যারা জাকাত ম্যানেজমেন্টের জন্য কাজ করে থাকেন সিজেড তারা যখন এন টিভিতে টেলিভিশনে তারা যখন কিছু স্টলে অথবা স্ক্রিনের মধ্যে কিছু বক্তব্য জাকাত নিয়ে দিলো বলল যে ইসলামের দ্বিতীয় তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত জাকাতের গুরুত্ব তখন এন থেকে আমাকে এন টিভির তারপরে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল টেলিফোন করে বলল যে শেখ এখানে তো ইসলামের স্তম্ভ চেঞ্জ করে দিয়েছে বলছে তৃতীয় স্তম্ভ আমরা তো জানি ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে জাকাত আপনারা প্রত্যেকে জানলেন যেহেতু নামাজ রোজা হজ জাকাত ক্যালেমা নামাজ রোজা হজ জাকাত আমরা এই যে মিসকনসেপ্ট জাকাতের গুরুত্ব আমরা সত্যিকার ভাবে না বুঝার কারণে আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে জাকাতকে সবাই বেশিরভাগ লোক জাকাতকে সামান্য গুরুত্ব দিচ্ছেন না বরং মনে করছেন যে জাকাত একটা বিধান ইসলামের এটা একটা বিধান অন্যন্য বিধানের মতোই ফলে দেখা যায় অনেকে আলহামদুলিল্লাহ সিয়াম পালন করে থাকেন রোজা রেখে থাকেন সব ইবাদত ঠিক মতো করেন কিন্তু সম্পদের জাকাত হিসাব কষে যেভাবে জাকাত দেওয়া দরকার সম্পদ আপনার কাছে যা আছে সেই অনুযায়ী হিসাব কষে যে আপনি জাকাত দেবেন এই জাকাত আপনি আদায় করেন না সেই জাকাত আদায় করেন না ফলে আমরা দেখি যে অনেক ভাই এবং বন্ধু অনেকে আছেন এমন যে সব ব্যাপারে তাদের অবস্থান সঠিক হলেও জাকাতের ব্যাপারে তাদের বড় ধরনের ঘাটতি বা দুর্বলতা রয়েছে আমার বন্ধুগণ ইসলাম এই জাকাতকে এত বেশি গুরুত্ব দিয়েছে যে এটি আপনার সম্পদের উপর আপনার কোন ট্যাক্স না আপনার সম্পদ থেকে আল তারা মূল্যমিন জোর করে নিচ্ছেন না বরং আল্লাহ সোবান বলে দিচ্ছেন যারা সলাহ কায়ে থাকে আমরা যা দিয়েছি আল্লাহ বলছেন আমরা যা তাদেরকে দিয়েছি সেখান থেকে আল্লাহ রাস্তায় খরচ করে সেখান থেকে ফাঁক করে সেখান থেকে টাকা দে আপনি হয়তো মনে করতে পারেন যে আমার টাকা থেকে আমি দিচ্ছি এই আমার কষ্ট হয় ব্যাপারটি এমন না একটু বুঝতে হবে আমার বন্ধুগণ সেটি হচ্ছে এই যেমন এক ব্যক্তি আপনাকে একশো টাকা দিল একশো টাকা দেওয়ার পরে আপনাকে বলল যে ভাই আপনাকে তো একশো টাকা দিয়েছি এখন আমাকে এখান থেকে আড়াই টাকা দেন আর বলছে কেন দিব আমি আমার একশো টাকা একবার আমার কাছে একশো টাকা আছে আড়াই টাকা কেন দেব এটা যুক্তির দিক থেকে নৈতিকতার দিক থেকে একেবারেই দুর্বল যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে দিচ্ছেন এই সম্পদের একমাত্র প্রকৃত মালিকানা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের সেখান থেকে বান্দাদেরকে আল্লাহ সুত একেবারেই নমিনাল একেবারেই সামান্য একেবারেই সিম্বলিক আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র মানে আড়াই পার্সেন্ট সেখান থেকে আপনাকে আদায় করার জন্য বলেছেন বেশি না আর সেই আড়াই পার্সেন্ট দিতেও আপনি আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে কার্পন্ করছেন কিভাবে আপনি এই সম্পদ পেলেন আপনি কি নিজেকে চিন্তা করে দেখেছেন আপনি যখন এই পৃথিবীতে আগমন করেছেন আপনার কাছে কত টাকা বলতে পারবেন ছিলেন টাকা নিয়ে এসেছেন? কথা যদি বরণের কাপড়টা নিয়ে আসতে পারতেন তাহলে অন্তমুখে বলতে পারতেন যে আমি একটা কিছু নিয়ে আসছি কিছুই তো নিয়ে আসতে পারেন নাই কিছুই নিয়ে আসতে পারেন নাই আমার আল্লাহ আব্বুল আলমিন মেহরবানি করে আপনাকে আপনার যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু দিয়েছেন কিন্তু সে আল্লাহ হাবুল আলমিনকে আল্লাহ আল্লাহ সালেব এই ব্যক্তি হচ্ছেন একজন মুনাফেক তিনি সালাবল আনসারী নন হালিন এই সালাব আবনে হাতেব এই ব্যক্তি একদিন আল্লাহ রাসুলসাল্লাহ ইসলামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে নাম কোয়াতে ইসলাম গ্রহণ করেছে যেমন আমরা অনেকেই মুসলিম কেন মুসলিম কি ইসলামের কারণে আমি মুসলিম হয়েছি সেটা আমি জানি না আমি বলতে পারবো না বাকি অন্যরা তো দিবে তো দূরের কথা ঠিক একই ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র নিজেকে প্রকাশ করার জন্য নিজেকে তুলে ধরার জন্য আল্লাহ নবী সাল্লা ইসলামের কাছে আসলেন সাহাবা এসে বললেন ইয়ার রাসুলাল্লাহ আল্লা রসুল আপনি আমার জন্য দোয়া করুন এই দোয়া তো আল্লাহ নবী সাল আল্লাহন সাল্লা সাল্লামের কাছে দোয়ার জন্য চাইবে কারণ এই সম্পদ আল্লাহ রবুর আলমিন আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন শুধুমাত্র পরীক্ষার মধ্যে বান্দাদেরকে এর মাধ্যমে পরীক্ষার মধ্যে মানে ফিরে দিচ্ছেন পরীক্ষার মুখোমুখি হচ্ছেন এই সম্পদ মূলত পরীক্ষা আর এই পরীক্ষার মুখোমুখি করার জন্য সুলসালী সাল্লাম আপনি আমার কাছে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তারা যের সম্পদ আবার বৃদ্ধি করে দেয় আবাগাই রাজা আলীক আল্লাহ নবী সাল্লাহাম সাহলাবাকে বললেন সাহাবা আবাগা আলী অন্য কিছু কি চাও না চাইতে পারো না আল্লাহ পছন্দ করলেন না কারণ সম্পদ সবাই সবাইকে মানে দিলে সেই ঠিক কাজে ব্যবহার করতে পারে না সম্পদের মাধ্যমে কোন ব্যক্তি রাস্তা অতিক্রম করতে গেলে বিচ্ছিল রাস্তা যেকোনোভাবে পড়ে যেতে পারে বিচ্ছুত হয়ে যেতে পারে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন অন্য কিছু না আল্লাহ রসুল্লাহাম আপনি সম্পদের জন্য দোয়া করুন যদি আল্লাহ হবিন আমাকে সম্পদ দেয় সম্পদের মাধ্যমে যদি আমি সম্পদশালী হই তাহলে প্রত্যেক হকদারকে তার হক ঠিকঠাক মতো পরিপূর্ণরূপে আদায় করে দেব আল্লাহ নবী সাল্লা আবার বললেন তার প্রতিশ্রুতি আল্লাহ নবী সাল্লাহসাল্লামের পছন্দ হয় না কারণ যদি মাধ্যমে পরিচালিত হন তার কাছে এই প্রতিশ্রুতি পছন্দ হয় না আল্লাহ নবী সাল্লা সাহা সালাবার মাল বৃদ্ধি করে দাও সে মালের জন্য আমার কাছে দরখাস্ত করেছে আল্লাহ নবী সাল্লাহামের কাছে সম্পদের জন্য দরখাস্ত করেছে एकजबिर नाम शुद्धिम ग्रहण करनाफे मुनाफेम सम्पदर कारण बंधुगण आलोचना दीर्घायित कर सूख नहीं समय कम एट खूब इम्पर्टेंट विषय गुतवूर्ण विषय आपशि आकर्षण कर सम्पद छी हल प्रथम পাশাক্ত সালাদই আল্লাহ নবী সাল্লা মসজিদ এসে আদায় করত মুনাফেক হলেও মুনাফেক ব্যক্তিরা কিন্তু আমাদের যুগের সকল মুসলিম হচ্ছে ভালো ছিল সকল মুসলিম সালাত আদায় করে না নিজেকে তারা আজকে মুসলিম পরিচয় দিচ্ছে অনেকেই সলাৎ আদায় করে না কিন্তু মুনাফেকরা আল্লাহ নবী সাল্লাহ আসলামের সময়ে সলাৎ আদায় করতে এই জন্য যাতে করে লোকেরা চিনতে না পারে যে এরা মুনাফেক তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য তারা জামাতে ঠিকঠাক মতো আসতন্ত বুঝতে পেরেছেন কিনা প্রথমে পার্শ্ব স্বরাজ জামাতে আদায় করত গ্রহণ করত পরে সম্পদ বেশি হয়ে গেল মদিনার আশপাশ থেকে দূরে সরে গেল ছাগলের পাল বৃদ্ধি পেয়ে গেল ভেড়ার পাল বৃদ্ধি পেয়ে গেল সম্পদ অনেক বেশি হয়ে গেল আর মদিনার মধ্যে তার এই সম্পদ রাখার জায়গা নেই চলে গেল দূরে শুধুমাত্র জুমার ছোলা তাই করার জন্য আসে এছাড়া আল্লাহ নবী সাল্লাম মসজিদে পাশ আসে না আর সম্পদ বৃদ্ধি পেয়ে গেল সম্পদ অনেক বেশি হয়ে গেল আরো সম্পদ হলো সম্পদ যখন হয়ে গেল আরো দূরে সরে গেল জুমার ছলাতে আর অংশগ্রহণ করতে পারে না খবর আল্লাহ নবী সাল্লামের কাছে আসে যে সাহালাবার সম্পদ আল্লাহ নবী সাল্লাহ আল ইসলাম অনেক বেশি হয়ে গেছে সম্পদের ব্যস্ততার কারণে আমাদের যে ব্যস্ততা আছে লঙ্ঘন করা জুমার সরাতে আসতে পারে না আল্লাহ নবী সালাম এমনি অবস্থায় যখন জাকাত ফরজ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহস্লাম এক সাহাবিকে প্রেরণ করলেন বললেন সার আবাকে বলো সম্পদের উপর আল্লাহবুল হিসাব কষে দিয়ে দে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে গেল মুনাফেন কঠিন অবস্থার মুখোমুখি হয়ে গেল আল্লাহ নবী সাল্লা সাল্লাম লোক পাঠালেন সাহাবাকে জাকাত পরিশোধ করার জন্য বল জাকাতের কথা যখন জাকাত উসুলকারী যখন বলল বললো যে আল্লাহ নবী সাল্লা ইসলাম জাকাত দেওয়ার জন্য আপনার কাছে পাঠিয়েছে আপনি ডাকাতটা হিসাব করে দিয়ে শুনল পরে বলল যে আমি তো মুসলিম আমার উপরে কেন মোহাম্মদাম কর বসালো এটা জিজিয়া আমার উপর বসিয়ে দিয়েছে যেটি আহালিল কিতাবদের উপর মুসলিমদের উপর বসানোর কথা ছিল আমি তো মুসলিম আমার উপর কেউ জিজিয়া বসিয়ে দিয়েছি আল্লাহ নবী সাল্লা কাছে বললেন ইয়ার সে তো বলতেছে জিজিয়া কেন আপনি তার উপর বসিয়েছেন সেদিতে রাজি হল আল্লাহ নবী সাল্লাসাম শুনলেন শুধু শুনলেন আর তার জাকাত কালেকশন করলেন না জাকাত দেওয়ার জন্য ইচ্ছা করেছিলেন কিন্তু আল্লাহ বলেন তার জাকাত আমি গ্রহণ করব তার জাকাত আমি গ্রহণ করব শেষ পর্যন্ত মুনাফিক মুনাফিকে মাধ্যমে তার মৃত্যু হয়েছে জাকাত আদায় করে ইসলাম থেকে বিদায় পারেনি আমার বন্ধুগণ আমাদের সম্পদের মধ্যে আল্লাহ জাকাতকে ফরজ করে দিয়েছেন উদ্দেশ্যে পূরণ করলেন তখন নবী সাল্লা উলী সাল্লাম মুআ রদি আল্লাহকে লক্ষ্য করে বললেন তোমাকে বলে দিচ্ছি আন্দাজে চলবে না তার চলবে না যাদের কাছে কিতাব আছে কিছু জ্ঞান আছে তাদের কাছে কথা বলতে হলে জ্ঞান নিয়ে বলতে হবে বুদ্ধি নিয়ে বলতে হবে আল্লাহ নবী সাল্লা ইসলাম বললেন আহলে কিতাবদের কাছে তুমি যাচ্ছ তোমাকে বলে দিচ্ছি যে কাজ করবে দাওয়াত আল্লাহ হব আলমিনের দিকে আল্লাহ হব আলমিন একমাত্র আমাদের মাহবুদ প্রকৃত মাহবুদ তিনি ছাড়ার কোনোদেরকে আহ্বান করবে এবং এইদিকে আহ্বান করবে লোকদেরকে দাওয়াত হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ ইসলামের দাওয়াতের মূল বক্তব্য এবং এই ইসলামী দাওয়াতের শুরু যেখানে তৌহিদ এবং রেসারতের দাওয়াত থাকবে না সেখানে আপনি নিশ্চিত হবেন সেই দাওয়াত ইসলামী দাওয়াত নয় इसलमे फाउताबाजी दावत चलते इस्लाम के मुखोश धारण मुस्लिम प्रकाश करार चेषा कंतु सत्यारौकी दावत से देखते पाने जरा दावतर क्या करते ते घर बाशे तर आशेपाशे तरह बाश्व मीटार बाश् पृथ्वी सबसे निकृष्टतम দাওয়াত নয় মাহ্মদসুল্লা সাল্ল ইসমের মাজ অনুযায়ী যদি দাওয়াত হয় সে দাওয়াত হতে হবে তৌহিদ থেকে স্পষ্ট বক্তব্য বুঝতে পেরেছেন কিনা যেখানে তৌহিদের দাওয়াত থাকবে না যেখানে শিল্পের বিরুদ্ধে বক্তব্য থাকবে না সেখানে আমি স্পষ্ট করে দিলেন যদি তারা তোমার এই বক্তব্য মেনে নেয় তৌহিদ কে মেনে নেয় কারণ আপনার তভিন যদি ঠিক না থাকে আপনার এই বাবাদের কোন দরকার আছে কিনা আপনার এই গাট টিকুটার দরকার আছে কিনা মসজিদের মধ্যে চিল্লার দরকার আছে কিনা কোন দরকারি কাজ করতে আমার কাছে একজন দাওয়াতি পার্কের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য আসতেছে গলার মধ্যে এত বড় একটা তাবিস আমি তার দিকে তাকাইলাম তাকায় বললাম যে আপনি কি দাওয়াতের কাজ করতেছেন আপনি কি জানেন আমার বন্ধুগণ কি দাওয়াতের কাজ আপনি করতেছেন আপনি জানেন না কার কাজ করতেছেন কার মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করতেছেন সেটা আপনি জানেন না কারণ আপনি তৌহিদ না বুঝে আপনি কাজ করতেছেন ফলে আজকে এই দাওয়াত পণ্ড দাওয়াত সকল বিভিন্ন দাওয়াতের ইসলামের নামে হচ্ছে সেটি আজকে সত্যিকার কোরআন এবং হাদিসের দিকে আর আসলে সাল্লাহ দেখানো যে সহি মানহাজ রয়েছে সহি কর্মনীতি রয়েছে সেই কর্মনীতির দিকে দাওয়াত হচ্ছে না এমনি আমাদের মন দাওয়াত আর আমরা মনে করতেছি যে মাশাল লোকরা তো বহু হেদায়ত লাভ করেছে যাচ্ছে লাভ করতেছে না আপনার সাথে আপনি যেভাবে জামা কাপড় আর যুগ্মা পড়তেছেন ঠিক জামা কাপড় আর মানে হচ্ছে মরবী হচ্ছে কিন্তু ইমান তার পরিবর্তন হচ্ছে না আমলের পরিবর্তন হচ্ছে না আমলের পরিবর্তন হলে অবশ্যই দেখা যেত ঠিকা অবস্থার পরিবর্তন হলে আমলের পরিবর্তন হলে আপিদার পরিবর্তন হলে তাহলে আমরা অবশ্যই দেখতে পারতাম যে আসলে মানুষের মধ্যে পরিবর্তন আসছে বন্ধুগর বলতেছিলাম এরপর আল্লাহ নবীসল্লাহ ইসলাম বলছেন এটা তৌহিদের পরে আসবে বুঝতে পেরেছেন না। সালাত সংশোধন করতেছেন শুধু সলাতের কথা বললে চলবে আগে তৌহিদ ঠিক না করে তার ইমান নেই সিরকের মধ্যে লিপ্ত রয়েছে সকাল সুন্দর সিরকি কাজের মধ্যে লিপ্ত রয়েছে আমার বন্ধুগণ তাকে যদি আপনি বলেন যে আপনি আসেন সালাত পাঞ্জি গানা জামাতে মাতে আদায় করি চলবে নাকি কোনো লাভ আছে নাকি পাঞ্জি গানা নয় নয় পাঁচওয়ঞ্চাশাক্ত সরাদ আদায় করলো আল্লাহবুল আলমীর কাছে দাম হবে না যেহেতু তৌহিদকে প্রথমে কি করতে হবে বাস্তবায়ন করতে এখানে ভুল যদি তারা এটা মেনে নেই মেনে নেই তারপর তাদেরকে জানিয়ে দেন যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে জানে দিন আল্লাহ রাব্বুল আলমিন তাদের সম্পদের মধ্যে জাকাতকে ফরজ করেছেন তো খাজুমিন আগ্নিয়া ইহিম তাদের ফকিরদের কাছ থেকে সম্পদ গ্রহণ করা হবে ফতুরদ্দু আলা ফকর তাদের ফকিরদের মাঝে সেটা আবার বন্টন করা হবে আল্লাহ ফরজ করে নিয়ে যাবেন না আপনার মধ্যে রেখে যাবেন বুঝতে পেরেছেন কিনা আপনার আশেপাশে যে ফকিরা রয়েছে এটা তো আল্লাহর ঠিক না এই আল্লাহর যাপন করবে আপনার সম্পদের মধ্যে এর জন্য হক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এটি আপনার সম্পদের মধ্যে হক আল্লাহর পক্ষ থেকে সুতরাং এই হককে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে কোন ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি থাকবে দনীদের থেকে নিয়ে তাদের পকেটদের মধ্যে এই টাকা বিতরণ করা হবে এবার আপনি একটু হিসাব করুন আপনাদের বিবেকের সামনে একটা হিসাব রাখতে চাই সেই হিসাবটা হচ্ছে এই আপনি হচ্ছেন একজন আর এই যে দনী এবং গরিবের যে একটা হচ্ছে মোট লোক সংখ্যা কতজন হল নয় জন স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি নয় জনের মধ্যে এই সম্পদটা বন্টন করা হয় তাহলে এর পার্সেন্টেজ কত আসে মানে একশো পার্সেন্টকে যদি আপনি নয় দিয়ে বাক করেন তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানে এগারো থেকে একটু বেশি আসবে এগারো পয়েন্টের থেকে বেশি আসবে আমার আল্লাহ সুবান একজনের জন্য ছেড়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সাতানব্বই পয়েন্ট আপনার জন্য দিয়েছে 97.5 একজনের জন্য দিয়েছে যে তুমি এটা করতে পারো আর আটজনের জন্য এই সমাজের মানুষগুলো যে আটজন মানুষ এই সমাজের অধিকার হয়েছে জীবনযাপন করার জন্য এই সমাজের জীবনযাপন সহ আল্লাহর বান্ধা হিসেবে এই পৃথিবীতে জনের জন্য আপনাকে যা দিয়েছে সেখান থেকে শুধুমাত্র আড়াই পার্সেন্ট নিয়েছে এই হিসাবটা একটু খেয়াল করেন এই আড়াই পার্সেন্ট দ্বিতীয় আপনি গড়িমসি করতেছেন কেন এটা তো আপনার উচিত ছিল যে এই আটজন লোকের অধিকারকে আপনি অগ্রাধিকার দিয়ে তাদের কাছে তাদের ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসা যাতে করে তারা একবারের জন্য কষ্ট না পায় একবারের জন্য কষ্ট না পায় সেই জাকাত মূলত আমরা সেভাবে আদায় না করে আমরা সেভাবে হিসাব না কষে আমি মনে করে থাকি যে আল্লাহ তারাকে লামছাম বুঝাই দেওয়া কিভাবে যায় আমার কাছে অনেকে হিসাব নিয়ে আসেন আমার হাতে সেই সময় নেই কোম্পানির বিশাল হিসাব বলে শেখ আপনাকে তো একটু বুঝতে চাই আমি আমার বসার সময় আপনি আমাকে মাফ করেন আপনি নিজে নিজে বসে হিসাব করেন আমার হাতে সেই সময় নেই যে আমি আপনাকে এতটুকু সময় দিব কিন্তু হিসাব করছে টাকা দেন লামসাম একটা হিসাব করছে আর কতগুলো টাকা ক্যাশ টাকা আপনার কাছে রয়ে গিয়েছে আপনি বাদ দিয়ে হিসাব করতেছেন আমার কাছে আসতে আমি দেখেছি আমি বললাম যে এই টাকাটা কারণ টাকা তো কারো না টাকা তো আমার কাছে মানে যার কাছে রয়েছে তার কাছেই তো জাকাত সেই তো জাকাত দিবে জাকাত টাকা আপনার কাছে রয়ে গেছে জাকেরটাকে দিবে বলেন আমার বন্ধুগণ এটা সাইফুল্লাহকে বোঝানো যাবে কোনো মুফতি সাহেবকে বোঝানো যাবে কোন আলমকে বোঝানো যাবে কোনো ব্যক্তিকে বোঝানো যাবে আল্লাহর আমার আল্লাহর আব্বুল আলমিনকে এই লামসাম দিয়ে বুঝাতে পারবেন চাননি তিনি আপনার কাছে তিনি এটা আপনার কাছে চাননি কারণ আল্লাহ রাব্বুল আলমিন অভাব আছে কিনা যে কিছু আপনি বুঝাই দিলেন অভাব পূরণ করে দিল আল্লাহ আল্লাহর আল্লাহ আসমান থেকে খাবার নাজির করে খাওয়াইতে পারেন পান কিনা আপনাকে বিশ্বাস করেন না খাইয়েছেন খাওয়ার ব্যবস্থা করেছেন আসমান থেকে এই মানব সন্তানদের জন্য সুতরাং আমার আল্লাহ সুবান সে কাজ করতে পারেন সে কাজ করতে পারেন না এমন নয় কিন্তু আপনাকে যে এর জন্য বড় কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সেটা কি খবর আছে আপনার এইজন্য জন্য আল্লাহ রবুল আলমিন আপনাকে দেখলেন আপনাকে পরীক্ষা করছেন যে সত্যিকার সম্পদের মাধ্যমে যে সম্পদটুকু আল্লাহ সুবানও তারা আপনাকে আমাকে দিয়েছে এই সম্পদের মাধ্যমে আপনি কি আল্লাহ রাবুল আলমিনের হকটুকু আদায় করছেন কিনা আমার বন্ধুগণ এই ঘটনাটি আপনাদের জানতে হবে ঐতিহাসিক এটি গুরুত্বপূর্ণ ঘটনা সুরা একশো তিন নম্বর আয়াত আমি আপনাদের সামনে তালাবাত করেছি এ আয়তের মধ্যে আল্লাহ সুবাহ ইসলামকে লক্ষ্য করে বলছেন এটি সদাকা এবং ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ হবুল আলমিন বলেন নবী সাল ইসলামকে খেতাব করে লক্ষ্য করে সম্বোধন করে নবী সাল ইসলাম খোঁজ আপনি গ্রহণ করুন সম্পদ থেকে সাদাকা। আপনি তাদের সম্পদ থেকে তুটা হিরু হুমা কি হিমবিহা এর মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন এবং তাদের সম্পদকে পরিশুদ্ধ করবেন এর মাধ্যমে একসাথে আল্লাহ রাবুল্লা আলমেন দুটি কাজ করেন একটি হচ্ছে আপনাকে পবিত্র করা হবে আপনার ভিতরে কিছু ময়লা জমে যায় দুনিয়ার মোহ মানে মানুষের মধ্যে থাকার কারণে কারো বলার দরকার নেই সাইফুল্লাহ সহ সবাই এই মোহ আছে কি নেই কোরআন দিচ্ছে অস্বীকার নেই আল্লাহ রাগুল সৃষ্টি করেছেন লালা সাহেবের সাথে জড়িত সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবে লাল মধ্যে থাকবে সুতরাং দুই টাকা তিন টাকা দেখলে একজন খুশি হতেই পারে খুশিতে পেরেছেন কিনা টাকা দেখলে খুশি এই সম্ভাবনা থাকতেই পারে কিন্তু আজ নবী সালামকে আল্লাহ আলমিন গ্রহণ করার জন্য যে অবজেক্টিভ উল্লেখ করে দিচ্ছেন সেখানে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন সেই গোল হচ্ছে সেই বিষয়টি হচ্ছে আমার বন্ধুগণ তুতা হিরু হুম ও কি হিম বিহা এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন এবং তাদের সম্পদকে পরিশুদ্ধ করবেন তারপর বলতেছেন অসল্লি আলাইহিম তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করার পরে আপনি তাদের জন্য দোয়া করবেন এটা কাকে বলতেছে বললাম নবী ইসলামকে লক্ষ্য করে বলছেন আপনার এই দোয়া তাদের জন্য প্রশান্তি নেমে আসবে তাদের জন্য প্রশান্তির কারণ হবে বুঝতে পেরেছেন ইয়াম বনু হানিফার পুত্রের লোকেরা তখন আল্লাহ নবী সাল্লা ইন্তকাল হয়ে গেল তারা এই আয়াত করে এই সিদ্ধান্ত উপনীত হল যে এই আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ জন্য। ভাবে নির্দেশের সাথে তাকিদ দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লামকে তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে আবার বলা হয়েছে আপনি যদি দোয়া করেন তাহলে আপনার এই দোয়া তাদের জন্য প্রশান্তি হবে এই আয়াত থেকে এটা বোঝা যায় এটা আবু করকে বলা হয়নি বলা হয়েছে কিনা আয় বলছে আবু বকর হয় না নির্দিষ্ট করা হয়েছে সুতরাং এরা সিয়াম আদায় করত ইসলামের সমস্ত ফরজ বিষয়ে আদায় করত জাকাত যে আল্লাহ ফরজ করেছেন এটাও বিশ্বাস করতো জাকাত যে আল্লাহ নবী আদায় করেছেন তারা নিজেরাই আদায় করেছেন সেটাও তারা স্বীকার করত কিন্তু তারা পুরাণিকিমের সুরা আর্থ বা একশো তিন আয়াতকে ব্যাখ্যা করে একটা অপব্যাখা তৈরি দাঁড় করিয়েছে সে অপেক্ষা হচ্ছে এই যে তো বলা হয় নাই যে আউ্বকর তুমি এদের কাছ থেকে জাকাত নিয়ে এদের জন্য দোয়া করো সুতরাং অউবকর তো আমাদের জন্য দোয়া করতে পারবে না অবুবকরের দোয়া করলে তো এটা আমাদের জন্য প্রশান্তিও হবে না যেহেতু রসুল সাল্লাহ ইসলামকে বলা হয়েছে সুতরাং অউবকরের কাছে আমি জাকাত দেবো না জানতে পারলেনিফার গুত্রের জামা থেকে জাকাত দেবে না বলে দিয়েছে তারা বলেছে যে অগকর জাকাত নেওয়ার অধিকার রাখে না যেহেতু মোহাম্মদ সোল্লাকে নির্দেশ দেওয়া হয়েছে জাকাত আদায় করার জন্য সুতরাং আমরা মোহাম্মদ সোল্লা উলি সাল্লামের পরে এই জাকাত আর দেবো না মানে তারা একটা ব্যাখ্যা তৈরি করেছে মন করা যেমন আজকে আমরা দিনের ব্যাপারে কত মন করা তৈরি ব্যাখ্যা আমরা তৈরি করি না ঠিক এই ধরনের একটা মন করা ব্যাখ্যা তৈরি করে নিয়ে তারা এর জন্য নিজেরা দাঁড়িয়ে গেছে খবর আস খবর আসার পরে বললেন বলছি আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম আমি তাদের সাথে যুদ্ধ করবরের পাশে বসা রোজি আল্লাহ অমর রাজি আল্লাহ আবুকে দিকে তাকিয়ে বললেন রবিল কিভাবে তাদের সাথে যুদ্ধ করবে সাক্ষ্য দিয়েছে তারা আল্লাহ রক আল্লাহাম তৌহিদে সাক্ষ্য দিয়েছে মোহাম্মদ সাল্লাহামের সালতে সাক্ষ্য দিয়েছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন এদের সাথে যুদ্ধ করবে কিভাবে অমর আল্লাহর তোমাকে বারণ করলেন বুঝতে পারছিলেন না অমরদী আল্লাহ কোথায় সমস্যা কারণ জায়গা স্বীকার করার মাধ্যমে তারা তো নামাজ পড়তেছে স্বাভাবিক কথা মসজিদে এসে নামাজ পড়তেছে আর আপনি যদি এই লোককে বলেন যে এই লোক মুসলিম না চলবে নাকি যে লোকের হত্যা করা যাবে চলবে নাকি নামাজ পড়তেছে সিয়াম পালন করতেছে কিন্তু শুধুমাত্র ডাকাত দেবে না এই বলছি। যদি তারা একটা ছাগলের রসি আল্লাহ নবী সাল্লাহামের সময় জাকাত হিসেবে নবী সাল্লাহমের হাতে দিত সেই সাগলের রশিও যদি তারা দিতে আজকে আমার কাছে অস্বীকার করে আমি ছাগলের রশির জন্য তাদের সাথে যুদ্ধ করব তাদেরকে ছেড়ে দিব না অল্লাহি কম করে বলছি জাকাত তাদের সাথে যুদ্ধ করব যারা সলাৎ এবং জাকাতের মধ্যে পার্থক্য করেছে যেহেতু আল্লাহ রাবুল আলমের মধ্যে বলেছেন তোমরা মধ্যে যারা পার্থক্য করেছে আমি তাদের সাথে যুদ্ধ করব কারণ জাকাত হচ্ছে মূলত হকুল মাল সম্পদের হক আল্লাহ রাবুল আলমিনের সুতরাং আল্লাহ রাবুল আলমী হক ছেড়ে দেওয়ার সুযোগ নেই অমরুল খত আল্লাহু আলম বললেন্লাহুলি আল্লাহ রাবুল আলমিন আমার অন্তরকে প্রশস্ত করে দিলেন দিচ্ছে না তারা সত্যিকার ইসলামের যেই কনসেপ্ট রয়েছে ধারণা রয়েছে ধারণা থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ মূলত আজকে আমরা জাকাত এর যে বাহানা করি সেটা হচ্ছে এই আমরা শুধুমাত্র কিছু হিসাব করে জাকাত দিয়ে আমরা মনে না করে যে ধারণা করে থাকি যে আমাদের জাকাত দেওয়া শেষ হয়ে গেছে জাকাত শেষ আমার এক বন্ধু মদিনাতে সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে একজন দীর্ঘদিনের বন্ধু তো একদিন আমার কাছে আসলে বললেনা ভাই আমার তো কোন সময় জাকাত আসে না আমার তো কোন সময় জাকাত আসে না এই বিষয়টা নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই আবার আপনার জাকাত আসবে থেকে আপনি জাকাত আসার শুধু কিছু দিচ্ছেন না আপনার জাকাত আসবে না কেন কি কারণে আপনার জাকাত আসে না সেটা আপনি আমাকে একটু বিশ্লেষণ করে বুঝান আসল কথা হচ্ছে কি জাকাত না দেওয়ার জন্য জাকাতের জন্য আমরা বাহানা তৈরি করি আমার বন্ধুগণ আপনি কি মনে করেন এই জাকাতটুকু আপনার এই সম্পদের মধ্যে যদি ফকির মিসকিরের আড়াই টাকা থেকে যায় এই আড়াই টাকা আপনার সম্পদের মধ্যে থাকার কারণে আপনার এই সম্পদ আপনার জন্য কি হালাল হবে এখন তো আর আপনার সম্পদ নাই এর মধ্যে আরেকজনের টাকা ঢুকাই দিয়েছেন আপনার পাওয়ার কথা ছিল আপনার নিজের হওয়ার কথা ছিল সাড়ে সাতানব্বই টাকা ঠিক না আর আড়াই টাকা ওই রিক্সাওয়ালা ওই দিনমজুর ওই গরিব ওই এটিম নিগৃহ বঞ্চিত মানুষের টাকা আপনার টাকার মধ্যে ঢুকে গিয়েছে আর আপনি তাদের এই আড়াই টাকা খেয়ে আপনি মনে করতেছেন যে আপনি খুব ভালো অবস্থায় আছেন না তাই শেষ কথা বলে দিচ্ছি আমার নবী সাল্লা ইসলাম শহীদ হাদিসের মধ্যে তিনটি বিষয়ে কসম করে বলেছেন নবী সালাম যদি কসম করে বলতেন না বলতেন তাহলে আমি বিশ্বাস করতাম বিশ্বাস করা যেত কিন্তু তারপরে কসম করে বলছেন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম একটি বিষয়ে তিনি বলে দিয়েছেন যে সদাকা তুমি মাল সদা কাজাকাত কোনদিন কোন সম্পদকে কমাবে না বিশ্বাস করুন আপনি যে জাকাত দিচ্ছেন না মনে করছেন যে আপনার সম্পদ কমে যাবে ঘাটতি হয়ে যাবে এটা ভুল কথা কারণ জাকাতের শব্দের নামই হচ্ছে প্রবৃদ্ধি জাকাত শব্দের অর্থ কি সত্যিকার সম্পদের বৃদ্ধি হয় বলে এর নাম দেওয়া হয়েছে জাকাত তাই আমার বন্ধুগণ আমাদেরকে জাকাত আদায় করতে হবে সম্পদের হিসাব কষে জাকাত দিয়ে দিবেন। কোনো দিন কোনদিন ক্ষেত্রে কোন ব্যক্তি ভুল করবেন না কারণ আপনি এটাকে যেভাবেই মনে করেন না কেন এটা ইবাদতের মধ্যে মৌলিক ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ তৃতীয় রোপণ এই রোপণের অধিকাংশ করে তাহলে সে মুসলিম ব্যক্তিত্বের যে বন্ধন আছে এই বন্ধনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না সুরাই তো আবার চার নম্বর আয়াত সুরাই তো একাধিক আয়াতের মধ্যে এই কথাই বোঝাচ্ছে যদি আপনি ইসলামের এই বন্ধনের মধ্যে থাকতে চান মুসলিমদের এই বন্ধনের মধ্যে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ রাবুল আলমিনের এই হকটুকু আদায় করে দিতে হবে দুঃখের বিষয় হচ্ছে করতে গিয়ে আমরা দেখতে পাই লোকেরা মা আল্লাহ মনে হয় যেন ফকির মিসকিনের উপর কত বড় বদান্নতা দেখাচ্ছেন মাইকিং করে লোকদেরকে একত্রিত করে ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করে পদপিষ্ট হয়ে মানে কি যে একটা অন্যরকম কারবার এটি আপনি ওই ব্যক্তির কাছে আপনি পৌঁছিয়ে দেবেন যদি আপনি পৌঁছাতে না পারেন তাহলে আপনি সত্যিকার হকটুকু আপনি আদায় করতে পারলেন না আমার বন্ধুগণ আমাদের হাতে আর সময় নেই আল্লাহ সুবাহ তালা সম্পদের হিসাব কষে যথাযথভাবে আমাদেরকে জাকাত আদায় করা তৌফিক দান করুন বলুন আমিন আর কিভাবে সম্ভব আপনি ফকির মিসকিন নিরীহ মানুষের আড়াই পার্সেন্ট টাকা খেয়ে আপনি কেন আল্লাহ হাবুল আলমিনের কাছে উঠবেন কেয়ামতের দিন সেই টাকা আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি কি চিন্তা করেছেন একটু চিন্তা করুন একটু চিন্তা করুন এটা অনেক বেশি টাকা নয় এটা অনেক বেশি টাকা নয় আল্লাহ হাব্বুল আলমিন যিনি আপনাকে দিয়েছেন এই টাকা এই টাকাটুকু শুধুমাত্র তার কাছে আবার আমার ইরাইকুব তোমাদের কাছে পরিপূর্ণ সেটা আদায় করে দেওয়া হবে এক টাকাও কম দেওয়া হবে না বরং অনেক গুণে বৃদ্ধি করে আপনাকে ফেরত দেওয়া হবে আর এই ফেরতটুকু পাওয়ার জন্য আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের অ্যাকাউন্টে সেটা পৌঁছাতে হবে আমার বন্ধুগণ আল্লাহ সুবাহ আলাহ আমাদের সবাইকে টাকা হাত আদায় করার তৌফিক দান করুন টাকা হাতের গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করুন কারণ এটি সম্পদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বের করতে একটু কষ্ট হয় বের করতে একটু কারণ এর প্রতি মোহর তো বলে যে প্রয়োজনে আমি জাকাত না দিয়ে একশো টাকাত নফল নামাজ করে দিতে রাজি আছি কিন্তু জাকাত দিতে রাজি নেই ঠিকই না এরকম একটা অভ্যাস মানুষের মধ্যে রয়েছে না টাকাটা আমার কাছে থেকে যাক প্রয়োজনে একশো টাকাত নফল নামাজ আল্লাহর জন্য করে দিই আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ সুবাহতালা আল্লাহর বুধার আনুগুপ্ত সকল ক্ষেত্রে করতে পারেন কিনা সব ক্ষেত্রে আল্লাহ রবুল আহমিন আনুগত্য আপনি করতে সক্ষম কিনা আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই সম্পদের মধ্যে আপনাকে এই জাকাত বাধ্যতামূলক করে দিয়েছেন আসুন না আমরা জাকাত আদায় করি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কবুল করুন হাজা রবিল আলমিন আর বেশি সময় নেই আপনার ব্যক্তিগতভাবে আল্লাহ হবুল আলমীর কাছে দোয়া করুন আল্লাহ সুবাহনতাল আমাদের সবাইকে এই রমদান মাসে দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন যাতে করে আমরা ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে জেনে সত্যিকার আমল করতে পারি হাজা ওসরাল্লাহর মহমদারলা